বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের পৌড়ো মন্দিরের আতঙ্ক হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন আঠেরোশো আটাশি সালে কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার অলৌকিক এবং ভৌতিক গল্পেও তাঁর জুড়িমেলা ভার তাঁর সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু তার লেখা বিখ্যাত বই বলতে জখের ধন জয়ন্তের কীর্তি আবার জখের ধন ইত্যাদি শুধু লেখক নয় তিনি ছিলেন একজন সফল গীতিকার তার মৃত্যু হয় উনিশশো সালে আজকের গল্প পৌর মন্দিরের আতঙ্ক গল্পটি আমরা নিয়েছি পত্র পত্রভারতী থেকে প্রকাশিত কিশোর ভৌতিক সমগ্র তৃতীয় খণ্ড থেকে প্রধান চরিত্রে বিপিন অজয় গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ অন্যান্য চরিত্রে অনির্বাণ পুষ্পল অরুণাংশু শুরু হচ্ছে পৌর মন্দিরের আতঙ্ক কলকাতা থেকে আমার কলেজের তিনজন বড়ই নয়ন মুগ্ধকর ভেবেছিলাম সন্ধ্যের কৌল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব অন্ধকারে মাঠের মধ্যে আসতে পথে সাপ খোপের সম্মুখীন হতে পারি এই ভয়ে বাবার পাঁচ টর্চটা সঙ্গে সাড়ে ছটাতেও তখন অনেক বেলা প্রায় সাড়ে ছটাই হবে তখন আমরা চারজনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই হয়নি হঠাৎ ঝড় উঠতে খেয়াল হল আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম আমি জানি এই পথের মধ্যে কোনো ঘরবাড়ি নেই অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই বরাত মন্দ পাঁচ সাত মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল এবং মুসল বৃষ্টি নামল সেই সঙ্গে ঝড়ের ছুটতে লাগলাম আরেকটু এগোলেই আমাদের ডান পাশে পড়বে একটা পোড়ো কালী মন্দির সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে কিন্তু সন্ধ্যের পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না আমারও মন চাইছিল না ওদিকে যাওয়ার গায়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমার মনেও ভয় আছে অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি কারো ক্ষেত্রে ভয়টা কেবল সংস্কার বসেই তবু আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্যেই ওই মন্দিরে যেতে ভয় পেতাম কিন্তু আমরা রয়েছি চারজন সঙ্গে পাঁচ সেলের টর্চ অযথা ভয় পাওয়ার কোনো কথাই নয় তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই পোড়ো মন্দিরটার চাতালে গিয়ে উঠলাম বেশ বড়সড় মন্দির মন্দিরের দুই পাশেও পিছনে আরও খানচারে ঘর আছে এই মন্দির ছিল একজন তান্ত্রিকের ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো অন্য ঘরগুলিতে चेला चामुंडा त्रिक बस कर देवाले छाद गुसलधारे बृष्टि ना नामले कख मंदिर आश्रय नित मात्र सन्धे रत क्या जारिपार्शिक परिस मन हम বন্ধু শ্যামল বলল আচ্ছা জায়গায় আমাদের নিয়ে এলি বটে আমি টর্চটা জেলে চারিদিক দেখে নিয়ে বললাম দেখে তো সেই রকমই মনে হচ্ছে কি করবো ভাই যা বৃষ্টি নামলো বাড়ি যে এখনো অনেক দূরে আর এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকেই কিন্তু জড়ে পড়তে হবে আরেক বন্ধু রতন বলল সে কথা সত্যি কি মন্দির ছিল রে এটা দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমক করে পুজো আছে হতো এখানে হ্যাঁ মারাত্মক রকমের জাঁকজমক সহকারে শুনেছি সে জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোন লোক পুজো দেখাতো দূরের কথা কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না এই কথা শুনে শ্যামল রতন ও অজয় সবিস্ময়ে জিজ্ঞাসু চোখে আমার দিকে তাকালো आमी शोन तब मंदिर ठाकुरदार बस जो चौबीस त्रिक कपालिकालिकर चेहरा भयंकर छो साधारण मानुषारे काला छोर तर चेहरा भयंकर ওই যে বেদিটা দেখছিস ওই বেদির ওপর থাকত কালী মূর্তি তখন কেউই জানত না যে ওই মূর্তিটা নকল কি আসল অর্থাৎ সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেকার ঘরে যাওয়ার সিঁড়ি আছে এই ব্যাপারটা আকস্মিক টের ডের পেয়ে যায় আমাদেরই গাঁয়ের একদল ছেলে দলে তারা ছজন ছিল সেদিন তারা গিয়েছিল পাশের গায়ে এক বৌভাতের নিমন্ত্রণ খেতে খেয়ে যখন তারা ছিল, রাত তখন এগারোটা আমরা আজ যে কারণে মন্দিরে এসে ঢুকলাম সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল আজকের মতো সেদিন রাতেও এমনই মুসলধারে বৃষ্টি নেমেছিল তারা এই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ মানুষের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তারা ভাবলো কাপালিক ও তার চ্যালা চামুণ্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে এমন সময় তাদের কানে পৌঁছয় পুজোর ঘণ্টার ধ্বনি কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল সে আওয়াজটা ছিল খুব চাপা প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধ হয় আওয়াজটা আসছে তাই এমন চাপা মনে হচ্ছে তারপরই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারিপাশের প্রায় মাইল খানেক জায়গার মধ্যে কোনো বাড়িঘর লোক বসতি নেই তবে তবে ওই ঘন্টার শব্দ चुपी चुपी क्या जो गो घर मंदिर सब घर दरजाई बन्ध देखल प्रत्येकटी दरजार गाए कान दिए बुझल ये आवाज़ नहीं तब घंटार शब्द आसाथपर तंदिर पेन दिखे जेते होलो। ही तर मन हल घंटार आवाज़ा स्पष्ट टर्चर आलोए देखल से एक घर रर्जा टाओ आतखला अवस्थाएं शियार हल घर मध्य को लोकजो थे तर मन सन्देह हवि अंधकार मध्य गा मिसिएणेक्षा करल कई घर टाओ जनशून्य रहीपारे शेष पर्त निश्चिंत हुए सकले धीरे धीरे ओ कक्षे प्रवेश कर लेतरे की आटाई देखते चाय घर मध्य ढुकते घंटार शब्दारे मेझे तेज बिराट चौक्य भारती लोहार पात देखते पेल लोहार पात देखे तर मने कम जान सन्देह जाबर्पण পাথার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করলো কিন্তু সেটা এত ভারী একজনের পক্ষে টেনে সরানো সম্ভব নয় তখন তারা করলো কি চারজনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয় খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘন্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল বুঝল এই ঘরের নিচেকার কোন চোরা কুঠুরিতে ঘন্টা বাড়ছে এবং সেই ঘরে যাওয়ার এটাই হল গুপ্তদার ছেলেরা রহস্যের গন্ধ পেল এমন গুপ্ত কক্ষে পুজো আচ্ছা করার কারণ কি নিগুড় কারণে নিশ্চয় কিছু একটা আছে এবং সে কারণ জানবার জন্য তাদের সকলকার ডান মন আনচান করে উঠল তারা সেই লোহার পাতটাকে আরো খানিকটা সরিয়ে গুপ্ত দ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে गुप्तक्षे जो आलो जल से तरी आलोए आलोकित आीड़ बाखटा फले समस्त सीढ़ी टाइम देखते पावा अतपर ऐला मुहूर्तकाले एक बार चुपी चुपी जुक्ति स्थिर कर नील जो तश्शब्दे सीढ़ी बे खानिक नीचे नेमे देखे आसने पुजो वे हटे जे पुजर जो এত গোপনীয়তার প্রয়োজন সেই বাঁক অবধি নেমে ছেলেরা করে যা দেখতে সময়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল তারা দেখল দরজা জানলা বিহীন মাঝারি আকারের একখানা ঘর ঘরখানার এক পাশে হাত তিনেক লম্বা এক কালী প্রতিমার সামনে बालक के हाथी तीक्ष्ण धार खड़ग यार एक कणे জড় করা ছিল কয়েকটি সুধিক্ন বর্ষা এবং আরো গোটা চারে খর্ব ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পূজো হয়। এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে ইতিমধ্যে কাপালিক পূজো শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল ইশারা পেয়ে ঘাতক খাঁড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল আর সেই চালা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে এর পরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গায়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি কোনো সুস্থ মানুষের পক্ষেই এ দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয় ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচন্ড একটা উত্তেজনা জেগে উঠেছিল বটে কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে তাই তারা আবার চুপি চুপি ওপরে উঠে এসে লোহার পাতটা আগেকার মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গিয়েছিল কিন্তু ওই হিংস্র নরঘাত কাপালিকদের কথা তারা ভুলতে পারল না ওই কাপালিকরা এর আগে কত যে শিশু হত্যা নর করেছে তার হয়তো ইয়ত্যা নেই তবে ওইসব বলি ওরা ছেলে চুরি যাওয়ার অপবাদের জন্য আশেপাশে গা থেকে জোগাড় করতো না তা যদি করত তাহলে আমাদের গায়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনোদিন তার মানে ওরা নিশ্চয়ই কোন দেশ থেকেই বলি জোগাড় করত যাই হোক ভবিষ্যতে আর যাতে তারা কোন মানুষ খুন করতে না পারে ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করল যে ওই কাপালিক ও তার চ্যালাদের সকলকে তারা হত্যা করবে এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল দিন ছয় সাত পরই একদিন রাত দশটা নাগাদ তারা আবার এই মন্দিরে চলে এলো তাদের সঙ্গে বড় বড় টিনের দুটিন পেট্রোল এসব ব্যাপার তখন পর্যন্ত তারা গায়ে কোনো লোককেই জানায়নি জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে মন্দিরের কাছে বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনীষীর সারা পেল না তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল। তারপর পিছন দিকের সেই ঘরখানার কাছে যেতেই তাদের কানে ঘন্টার চাপা আওয়াজ ভেসে এলো এতক্ষণে তারা নিশ্চিত হতে পারলো যাক পূজো হচ্ছে এবং কাপালি কেরা তাহলে এই পূজোর ঘরেই আছে অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্ত দ্বারের কাছে তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিব্রতার সঙ্গে শেষ হল একজন একটু তফাতে সরে গিয়ে দেশ কাঠি জেলে একটা কাগজ ধরাল আর একদিকে অন্য ছেলেরা লোহার পাতটা সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহরের মধ্যে দুটিন পেট্রোল পুরোটাই ঢেলে দিল তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে আগুন জ্বলে উঠল এবং সঙ্গে সঙ্গে গুপ্ত কক্ষের দরজাটাও তারা আবার বন্ধ করে দিল সেই লোহার পাতটা দিয়ে तत्नीणि गुप्तक्षे मध्य कपालिक अंतिम चित शुरू हो गु चित अल्पकाल मध्य थेमे गचंड निसब्धता नेमे एल तरह শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা তা শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসত না কাপালিকদের মৃত্যুর পরও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেনি সেদিন সে ছেলেরা যেমন এসেছিল আমরা আজ যেমন এলাম তেমনি নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিত এদিকে এসে থাকতে পারে গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল আশ্চর্যকাণ্ড অন্য দুজন বন্ধুর চুপ হঠাৎ ভয়ে আমার সারা দেহ কেঁপে উঠল সারাটা শরীর কুঁকড়ে গেল আমার বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘন্টার শব্দ যদিও খুব চাপা তবু সাংঘাতিক রকমের স্পষ্ট যেন সেই বহুকাল আগেও যেমন ছিল এখনো তেমনি এই মন্দিরের চারিপাশে প্রায় মাইল খানেক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি বাড়ি নেই তবে তবে থেকে আসছে এই ঘন্টা শব্দ देह बला जाए लोक बस करना मंदिर सर्वत्र धूलो बाली शुक्नो पता काूठी भर्ती देवाले फाटले फाटले गाचपाला जन्मे লোক বাস করলে মন্দির চাতালে এমন এক ইঞ্চি পুরো ধুলোবালিও জমে থাকতো না শুকনো কাঠি কুটিও পড়ে থাকতো না তবে তবে এই ঘন্টার আওয়াজ আসছে কোথা থেকে এই মন্দিরের মধ্যে থেকেই আসছে তাছাড়া আবার কোথা থেকে আসবে শ্যামল অজয় আর রতন এদের কানেও পৌঁছেছে ঘন্টার শব্দ অজয় দুই ভোরু পুজকে সদিগ্ধ কণ্ঠে বলল ঘন্টা আওয়াজ আসছে না আমি বললাম হুম সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধু জল জলের চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে অজয় হচ্ছে পয়লা নম্বরের ডানপিঠে ছেলে অত্যন্ত সাহসী সে আমাকে জিজ্ঞেস করল এই ঘন্টার আওয়াজ থেকে আসছে বলে মনে হয় তোর আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না শুনলাম এখন না এখনো তেমনই বাড়ি ঘর কিছু নেই তাহলে কিছুক্ষণ ভাবলো অজয় তারপর আবার আবার বলল তাহলে কি কেউ সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না ২০ বছরের মধ্যে এখানে কোনো লোক বাস করেছে বলে যাই হোক ব্যাপারটা না দেখে ছাড়ছি না আওয়াজ শুনে তো মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে থেকেই আওয়াজটা আসছে চলতো সে ঘ নিয়ে চলতো আমাকে লোহার না কিন্তু পাশের শহরের বন্ধুদের কাছে আমি ভীরু কাপুরুষ প্রতিপন্ন হই সেই ভয়তেই আমাকে ওদের নিয়ে যেতে হলো মন্দিরের পিছন দিকে পৌঁছতেই ঘন্টার আওয়াজটা আরো খানিকটা স্পষ্ট হল ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি কাপা কাপা গলায় বললাম হ্যাঁ সেই ঘরেতেই ঘন্টা বাজছে কোনো ভুল নেই আবার খারাইলো আমি যে একটু ভয় পেয়েছি হচ্ছে আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে ওরা দুজন কেমন যেন কেমন যেন মিনি রয়েছে আমার মতই অবস্থা টর্চের কি দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল যে কটা ঘর দেখলাম কোনো ঘরেরই দরজা জানলা নেই সব উইয়ে নষ্ট করেছে আর ভেঙে চুড়ে পড়েছে দিকে ধুলো বালি নোংরা এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর উপর পায়ের দাগ নিশ্চয়ই থাকত কিন্তু না কোন পায়ের দাগ নেই এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত না শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি অসম্ভ এখানে কোনো মানুষ থাকতে পারে না কথাটা বললো আমি আর শ্যামল দুজনে বললাম তবেটা যে কি জানতে যাচ্ছি। আমরা সে ঘরটার মতো এসে হাজির হলাম মুখে চোখে মাকসার জালের স্পর্শ পাওয়া গেল এ ঘরের লোকের যাওয়া আসা থাকলে কি এমন মাকসার জাল চড়িয়ে থাকতো এবার উজ্জ্বল টর্চের আলোয়ে মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাটে ধরা লোহার পাত পড়ে রয়েছে ঘরের মেঝে ও লোহার উপর আুলোর আস্তরঞ্জমে রয়েছে এখানে ঘন্টার শব্দ আরো স্পষ্ট এক টানা ঘন্টা বেঁচে চলেছে মনে হচ্ছে যেন लोकजन अस्तित्व नहीं घंटा बजे कीलौकिक कांड गाय लोभ खाड़ा उठल ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি অজয় অবাক চোখে লোহার দিকে তাকাতে তাকাতে শ্যামল বলল স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকাল এ ঘরে কোনো মানুষ ঢোকেনি অতচন নিচের ঘরে ঘন্টা বাজছে ঘন্টা নিজে থেকেই না নিশ্চয়ই মানুষই বাজাচ্ছে তো তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচের ঘরে গেছে যার জন্য তার এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্ত পথ নজরে পড়লো আর সেই সঙ্গে আওয়াজ আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো কিন্তু কি অন্ধকার কর্তা সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না ছোট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়তো এবং সিঁড়ির নিচেকার দিকটা অদ্ভুত আবছা ভাবে আলোকিত হয়ে থাকতরা খুব সাবধানে নামবি কোন রকম শব্দ টব্দের জন্য না হয় দুপাশের দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি এত নিরেট অন্ধকার জীবনে কোনো দিন দেখিনি আমরা সকলে গায়ে গা বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজন তো দূরের কথা একটা আরশলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না হঠাৎ অজয়ের হাতের পাঁচ সেলের টর্চটা জ্বলে উঠল ব্যাটারি উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের উপর কতগুলো নর কঙ্কাল পড়ে রয়েছে প্রতিমা যেখানে ছিল সেখানে পোড়ো প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে একটা কোণে সেই বর্ষা আর খাঁড়া রয়েছে আরেকটা খাঁড়া পড়ে রয়েছে প্রতিমার কাছি জায়গায় পূজোর ঘন্টা এবং কয়েকটা থালা কষাকষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে এই সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি কোনটা তামার বা কোনটা পিতলের জিনিস বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর নিয়ে বলে উঠল অসম্ভব এ ঘরে কখনোই ঘন্টা বাদছিল না ঘন্টার শব্দ অন্য কোথাও থেকে আসছিল আমাদের সকলেরই শোনার ভুল হয়েছে আর এখানে নয় উপরে চল উপরে চল আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপ ছিল হ্যাঁ নিজের অবস্থাই অত্যন্ত শোচনীয় কি যে এক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম যাই হোক আমরা ওপরে উঠতে শুরু করলাম সবার আগে আছি আমি আর সবার নিচে টর্চ হাতে অজয় হঠাৎ অজয়ের আর্তচিৎকারে আমরা ভীষণভাবে ভাবে চমকে উঠলাম চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির ওপর তার হাত থেকে টর্চটা খসে বই নিভে গেল তারপরে চুপ আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে টর্চটা কোথায় পড়েছে কে জানে আমরা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোন রকমই নিয়ে এলাম ওপরে অজয় বুঝলাম অজয়ের জ্ঞান নেই তারপর কিভাবে কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখানে না বললেও চলবে ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয় জ্ঞান হারিয়েছে ডাক্তারের কথা সত্য প্রমাণিত হল অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে জ্ঞান অবশ্য ঘণ্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল কিন্তু সে মতো ছিল, পরদিন বেলা প্রায় বেলা দশটা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনাটার কথা তার কাছে জানতে চেয়েছিলাম উত্তরে সে বলেছিল তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল তাই অমন ভাবে সে চিৎকার করে উঠেছিল তার মুখে এ কথা শুনে তখনই গায়ের প্রায় বিশ পঁচিশ জন যুবক সেই পৌর মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লো শ্যামল রতন আর আমি আগে আগে চললাম সকলের মনেই সেই ঘটটা দেখার তীব্র আগ্রহ দিনের বেলা বেশ ভালোভাবেই দেখা শোনা যাবে এতকাল কারো মনে কোনো আগ্রহ জাগেনি আজ এত বছর পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গায়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা চার পাঁচ টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনাদশেক টর্চ নিয়ে এসেছে গুপ্তদারের সামনে এসে দেখা গেল সত্যি ভেতরটা বেশ অন্ধকার যাই হোক আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার গতকালে টর্চটা পেয়ে গেলাম কিন্তু এ এখানে একটা করে দেখেই শিউরে উঠলাম বেশ মনে আছে এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের ওপর এদিক ওদিক পড়েছিল পায়ের কাছে বিরাট একখানা খাঁড়া পড়ে রয়েছে দেখছি কঙ্কাল খাড়া না, কখনো না এসব তো এখানে ছিল না ঘরের মেজের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেটাও তো সেখানে নেই সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেসব লক্ষ্য করছে কিন্তু আমার নজরে যা পড়ছে তা আশ্চর্য অতি আশ্চর্য একেবারে অলৌকিক ব্যাপার প্রতিমার কাছে যে খানাটা পড়েছিল শিখারে খানাটা নেই বটে কিন্তু সেই জায়গায় খানার ছাপটা জলজল করে যেন জ্বলছে বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের উপর বেশ পুরো একটা ধুলোর আস্তরণ জমেছিল কাজেই সেখান থেকে খানাটা উঠে আসার জন্যই অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে আর ওখানকার ওই খানাটাই যে এখানে এসে পড়েছে এই বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না শুধু খানাটাই নয় ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে সে স্থির বিশ্বাস জন্মাল কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোন অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার অন্তত নেই অত লোকজনের মধ্যে থেকেও কি যেন একটা দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল শুনছিলেন পৌর মন্দিরের আতঙ্ক রচনা হেমেন্দ্র কুমার রায় গল্প পাঠে ও বিপিনের ভূমিকায় মি অজয়ের চরিত্রে অনিবাণ ঘোষ এবং বন্ধুরা